আয়শা তালান হতে বর্ণিত তিনি বলেন আমি ও নবী সাল্লাহ সাল্লাম জানাবাত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম